বন ইসরা জনৈক বৃদ্ধ ব্যক্তি তাকে খুন করা হল কে হত্যাকারী ব্যক্তি এটা নিয়ে বনিসের মধ্যে নানা রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে গেল কিন্তু কেউ এর কোন সমাধান করতে পারলো না নিয়ত ব্যক্তিটি ছিল বেশ বৃত্তশালী ধনী ব্যক্তি বহু লোককে সন্দেহের বসে জেরা করা হলো কিন্তু কেউই এই হত্যার দায় স্বীকার করল না অবশেষে কোন কুল কিনারা করতে না পেরে বনি ইসরায়েল জাতি তারা মুহস কাছে আসলো হত্যাকাণ্ডের সমাধান চাওয়ার জন্য এসে তারা অনুরোধ করল আপনি আমাদের এই হত্যাকাণ্ডের সমাধান করুন হত্যাকারীকে খুঁজে বের করুন সাইদ্রা মুসা আলাহাম আলোসু মোহাম রাসুল আল্লাহ নবী তিনি আলোসু মহাম্মার কাছেই এই বিষয়ে সমাধান চাইলেন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 আর তুমি এসে আমাদেরকে বলছো করছো নির্দেশ আল্লাহ কোরআানে বিষয়টি এভাবে তুলে ধরে বলেছেন এক গুরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে মজা করছো উপহাস করছো মূসা আলাহিসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে পানাতে আশ্রয় চাই জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে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 মোসা আল্লাহ সাল্লামের কাছে একের পর এক নানা রকমের প্রশ্ন বানিয়ে তাকে জর্জরিত করতে লাগলো তারা মৌসা আল্লাহ সাল্লামকে বারবার বিভিন্ন বিষয় নিয়ে নাজহেয়াল করতে থাকল প্রশ্ন করলো তিনি যেন আল্লাহ সব তাল্লাকে প্রশ্ন করে জেনে নেন যে গরুটি কেমন হবে তার বয়সগত হবে রং কী হবে আকৃতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি নানা বিষয় মোসা আল্লাহিসাল্লাম তখন জানালেন গরুটি হবে একেবারে বয়স্কও নয় আবার বাছুরও নয় বরং দুইয়ের মাঝামাঝি অর্থাৎ মধ্যবয়স্ক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 এখন আরেকটি শর্ত আসলো স্পষ্টভাবে তাদেরকে বয়স নির্ধারণ করে দেওয়া হলো কিন্তু বনিয় জাতি আদেশ মানা তাদের ইচ্ছা নয় তারা এতে খুশি হলো না সন্তুষ্ট হলো না তারা আবার মুসা আলাহিস্লামের কাছে এসে প্রশ্ন করল। আপনি আল্লাহকে বলে দিতে বলুন গরুটির রং কেমন হবে গাভীর রঙ কেমন হবে মুসা সালাম তিনি বললেন গাভীর রং হবে কারো হলুদ বর্ণের যেটা অনেকটা সোনালি বর্ণের কাছাকাছি যার রং দর্শকদেরকে চমকৃত করবে মোহিত করবে মনোমুগ্ধকর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 সেটি হবে নিঃসন্দেহে হলুদ বর্ণের যা দর্শকদেরকে করবে, যা দর্শকদেরকে একটি যুক্ত তাদের স্বাধীনতা বাছের ক্ষেত্র ধীরে ধীরে সংকীর্ণ হতে শুরু করলো এবং এর জন্য তাইকে কে তারা নিজেরাই তারা নিজেরাই প্রশ্ন করে সহজ কাজ থেকে কঠিন বানাতে শুরু করে দিয়েছে হলুদ বর্ণের গরু খুঁজে পাওয়া এমনিতেই বেশ কষ্টকর বিষয়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 সেটি কিরূপ হবে কারণ সব বাছুর আমাদের কাছে একই রকম মনে হচ্ছে সব গাভী আমাদের কাছে একই রকম মনে হচ্ছে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তো অবশ্যই আমরা সঠিক পথে চালিত হবো ইন্ন কর মোসাল্লাহাম বলেন নিঃসন্দেহে তিনি বলেছেন সুতরাং বনিসাইলের বাছাই করার ক্ষেত্র আরো সীমাবদ্ধ হয়ে পড়লো তারা চারদিকে হন্যী হয়ে এই ধরনের বর্ণিত গাভী খুঁজতে শুরু করলো অনেক অনুসন্ধান করার পরে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 কারণ সেই জানত এটা ছাড়া আর কোনো অপশন তাদের কাছে নেই সেই বনিস জাতিকে শর্ত দিয়ে বললো আমার গাভীটি যদি তোমরা নিতে চাও কিনতে চাও তাহলে এর ওজনের সমপরিমাণ স্বর্ণ তোমাদেরকে দিতে হবে বনিসেল জাতি কোনো উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে এই শর্ত তাদেরকে মেনে নিতে হলো এবং গাবির ওজনের সমপরিমাণ পরিমাণ স্বর্ণ দিয়ে সেই গাভীটিকে তারা খরিদ করে নিল এরপর তারা স্বীকার করলো মেনে নিল মানতে বাধ্য হলো যে হ্যাঁ মুসাল্লাহাম সত্যি এই কাজে পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তারা বললো এবারে সঠিক তথ্য এনেছ অতঃপর তারা সেটাকে জবাই করল অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না অনিচ্ছাকৃত বাধ্য হয়ে যখন সব শর্ত মিলেই গেল সেই বাছুর পাওয়া গেল তারা তাকে গাভী পাওয়া গেল তারা তাকে জবাই করল এবং এই গাভী পাওয়ার পর তারা এই কথা বলছে যে এবারে তুমি সঠিক এনেছ যেন এমন একটি করছে তাদের সঙ্গে মজা করছিলেন যেন তাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছিলেন অথচ সেটাই ছিল বনী জাতির আচরণ এরপর আল্লাহ মহামদা আল্লাহ তাদের সেই কাঙ্ক্ষিত বিষয় গোপনীয় বিষয় হত্যার ষড়যন্ত্রকে উন্মোচন করে দিলেন তিনি তাদেরকে আদেশ করলেন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 প্রান ফিরে আসলো সেই ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে উঠে দাঁড়িয়ে একটি কথাই বলল আমার ভাতিজা আমাকে খুন করেছে আমার ভাইয়ের ছেলে আমাকে খুন করেছে সম্পত্তির উত্তরাধিকারের লোভে সে আমাকে খুন করেছে এই কথাটুকু বলে সেই ব্যক্তি আবার মৃত্যুবরণ করলো নিঃসন্দেহে এই ঘটনা এটা ছিল তাদের সামনে আল্লাহ তরফ থেকে একটা মজিজা একটি নিদর্শন একটি আয়াত আল্লাহাল্লাহ তার ক্ষমতা শক্তি এবং বরত্বের একটা উদাহরণ একটি দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দেখালে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 এই ঘটনা একটি ঘটনা সম্পর্কে আলোস মহাতলা বলছেন এর মাধ্যমে আলোচনা মহাতলা তার নিদর্শনকে প্রদর্শন করছেন যেন আমরা চিন্তা করি মৃতকে পুনরায় জীবিত করা মানুষকে জীবন দেওয়া পুনরুত্থান করা এটা আলোচনা পক্ষে অত্যন্ত সহজ এবং এই ঘটনাও তার একটি দৃষ্টান্ত বাস্তবতা এই ঘটনার পরবর্তীতে পন ইসেল জাতির বাকি ঘটনা তাদের চিন্তা চেতনা এবং মন মানসিকতা তাদের অন্তর দিন দিন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে শুরু করলো যেন এই কাঠিন্য পাথরের মতো কিংবা তার থেকেও কঠিন তারা একের পর আল্লাহ থেকে নিদর্শন আয়াত্মার প্রতি ভয় খুশু বিনয় নম্রতা এগুলো সৃষ্টি হচ্ছিল না দেবিস আল্লাহ সুম্লাহ কোরনের কথা বলেছেন যে এমন কিছু পাথর রয়েছে যেগুলো এক সময় আল্লাহর ভয়ে ফেটে যায় চৌতির হয়ে গড়িয়ে পড়ে যায় শক্ত শক্ত পাথরের থাকে সম্পর্কে কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়ে বলেছেন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 তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল পাথরের মতো বরং তার থেকেও বেশি অবশ্যই পাথরের মধ্যেও এমন কিছু রয়েছে যাদের মধ্য থেকে ফেরি আসে ঝরনা পানি প্রবাহিত হয় তাদের মধ্যে কিছু যখন চৌচির হয় তার মধ্য থেকে পানি বের হয়ে আসে আবার তাদের মধ্যে কিছু পাথরের মধ্যে কিছু রয়েছে যারা আল্লাহর ভয়ে ভেঙে পড়ে গড়িয়ে পড়ে যায় তোমরা যে বিষয়ে যে কাজ তোমরা করছো আল্লাহ সেই বিষয়ে গাফিল নন অজ্ঞাত নন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 যে প্রশ্নের পেছনে বস্তুত কোন ভালো নিয়োগ বা উদ্দেশ্য নেই এই ধরনের ক্রমাগত প্রশ্ন করে যাওয়া কখনোই কোন ভালো ফলাফল নিয়ে আসে না প্রাসঙ্গিক ভাবে তিনি বললেন ঘোষণা দিয়ে ইয়া ভন্াস হে মানব জাতি আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন তোমরা হজ আদায় করে নাও তোমরা হজ আদায় করো স্পষ্ট নির্দেশ এখানে আসলে দ্বিতীয় অর্থ বোঝার কোনো সুযোগ নেই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 বারবার প্রশ্ন করার মানসিকতার কারণে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি সেগুলো তোমরা উত্তম রূপে করার চেষ্টা করো আর যা নিষেধ করছি সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো ইসলামে আমরা দেখতে পাই অসংখ্য নফল হুকুম বিধিবিধান রয়েছে যেগুলো সবগুলো পালন করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় এ কারণেই রাসুলাহুল তিনি বলেছেন যত সম্ভব সেগুলো আমল করতে খুব বেশি প্রশ্ন না করতে এবং যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে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 আর সুল্লাহ আসলামের কাছে সংবাদ এসে পৌঁছালো তখনই সংবাদ তার কাছে এসে পৌঁছালো আর সুল্লা তিনি রাগান্বিত হলেন তিনি বললেন তার সাথীরা তো সেই লোকটাকে কেন তারা না জেনে কেন তারা জিজ্ঞাসা করে জেনে নিল না কারণ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞাসা অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে প্রশ্ন করা জেনে নেওয়া লোকটির জন্য এটাই যথেষ্ট ছিল যে সে তাই করে নিত এরপর মাথায় একটি কাপড় বেঁধে দেহের বাকি জন্য তারাও দায়ী হল আল্লাহ বিষয় নয় যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সে কোনো বিষয় নিয়ে মন্তব্য করে বসলো যদি আমরা না জানি আমাদেরকে বলতে হবে আল্লাহু আলাম আল্লাহ তিন সব থেকে ভালো জানেন কিন্তু না জেনে অজ্ঞতা বশত ফত প্রদান করা নিঃসন্ধে অত্যন্ত গর্ভিত কাজ এরপর শাইখ আনোয়ার তিনি এই প্রসঙ্গে বেশ চমৎকার পশ্চিমাঞ্চল ইসলামী খিলাফতের মরক্কো বা স্পেনের কোন একটি অঞ্চল হতে কোনো একজন ব্যক্তি দীর্ঘ পথ সফর করে সে আসলো ইমাম মালিক রাহমুল্লার কাছে কিছু প্রশ্ন নিয়ে প্রায় চল্লিশটি প্রশ্ন নিয়ে সে এসেছিল সেই চল্লিশটি প্রশ্নের মধ্যে চৌত্রিশটির জবাবে ইমাম মালিক রহেম আল্লাহ তিনি বলেছেন আমার জানা নেই আমার জানা নেই চিন্তা করুন যুগ শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ চল্লিশটির মধ্যে চৌত্রিশটি প্রশ্নের ব্যাপারে তিনি বলেছেন আল্লাহু আলম আল্লাহু আলম আল্লাহু আলম আল্লাহ ভালো জানেন আমার জানা যে ব্যক্তি দীর্ঘ পথ সফর করে এসেছে সে বলল আমি কি পথ পারি দিয়ে এসেছি এটা জন্য যে জানেন না আমি দেশে ফিরে গিয়ে আমার লোকেদেরকে এই ব্যাপারে কি বলব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 চিন্তা করুন মানুষের মন কত হাস্যকর এবং অবাস্তব প্রশ্ন মানুষ করতে পারে কাজে প্রশ্নের পেছনে আমাদেরকে ছুটলে এই ধরনের অবাস্তব প্রশ্নের পেছনে ছোট আসলে কখনই উচিত হয় না অমর বিন খাত্তাপ রাদ্দি যখন খলিফ হয় তখন তার কাছে একজন ব্যক্তি আসলো এরকম একটা প্রশ্ন করলো। অমর আদিত্য লহ্ন তিনি বললেন ঘটনা কি সত্যিই ঘটেছে লোকটি জবাই বলল যে না এটা ঘটেনি অমর আদিত্য লু যখন তিনি বললেন তাহলে তুমি বাড়ি ফিরে যাও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 প্রশ্ন করতে হবে এমন বিষয়ে যার উত্তর আমাদের কাজে আসবে অর্থহীন আলুকা ইলমান নাফিয়া ও আউজিকা মিন আমাকে এমন জ্ঞান দান করুন যা উপকারী যা আমাকে উপকৃত করবে কাজে লাগবে এবং সেই জ্ঞান থেকে ইলাম থেকে আপনার নিকট আশ্রয় চাই যা আমার কোন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 তার জন্মের বিষয়ে আলসু ম্লাহ কোনো বর্ণনা করেননি একইভাবে হুদ আলিয়া সালিহ আলাই্লাম নূ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইস্লাম তাদের ক্ষেত্রেও তাদের জন্মের ঘটনা কুরআনে উল্লেখ করা হয়নি কারণ এই ঘটনাগুলো মানবজাতির জাতির জন্য প্রাসঙ্গিক নয় গুরুত্বপূর্ণ নয় অপরদিকে ইসমাইল আলি সাল্লাম ইসাহ আলাহিসাল্লামের জন্মের যে সুসংবাদের ঘটনা সেটা আল্লাহ কুরআ উল্লেখ করেছেন কারণ সেই বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলাহি সাল্লাম এবং তার স্ত্রীর প্রতি সন্তান লাভের সুসংবাদ আল্লাহর তরফ থেকে একটা আয়াত নিদর্শন একইভাবে ইয়াহিয়া আলহিস্লামের জন্ম এটাও ছিল একটি নিদর্শন সেই জন্য আল্লাহ আল্লাহ কুরআ সেটাকে উল্লেখ করেছেন আদম আলাহিমের সৃষ্টি ঘটনা এর মধ্যেও রয়েছে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ এই ঘটনার মাধ্যমে মানবজাতির সৃষ্টি মানব জাতির সূচনা মুহসা আলাহিস্লামের জীবনের প্রথম ঘটনা জন্ম আল্লাহ উল্লেখ করেছেন কারণ তার মধ্যেও রয়েছে বিভিন্ন নিদর্শন মজিজা এবং আল্লাহ আল্লাহর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 মোসা আলাহিসাম তিনি একজন দাঁড়িয়ে খুব ছিলেন কথা বলছিলেন এমন সময় করলো সবচেয়ে জ্ঞানী মানুষ মোসা আলাহিসাল্লাম তিনি আল্লাহর রাসুল আল্লাহ মোহামতাল তার ইলমের অংশ থেকে ওহি নাজিল করে তাকে জানিয়ে দেন বিশুদ্ধ ইল ওহির মাধ্যমে মোসা আলাহাম লাভ করে থাকেন তিনি নবী তিনি রাসুল কাজেই তিনি এই ভেবে উত্তর দিয়েছেন তিনি সব থেকে জ্ঞানী মানুষ তার নিজের ধারণা এবং জ্ঞান অনুসারে তিনি জানতেন তিনি সব জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহি আসে কারণে মোসা বলেছেন আমি ঘটনাটি উল্লেখিত হয়েছে বুখারিতে এই ঘটনাটি বর্ণনা করেছেন মোসা আলাহিসাল্লাম যখন এই মুসা যখন এই ধরনের উত্তর প্রদান করলেন এই উত্তর আল্লাহ পছন্দ করলেন না রাসুল্লাহাম তিনি বলছেন আল্লাহ মহাতাল্লাহ মুসালামকে বললেন কেন তুমি বললে না আল্লাহ আলম আল্লাহ সব থেকে ভালো জানেন কে সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ এমন ব্যক্তিও রয়েছে যে তোমার থেকে বেশি জ্ঞান রাখে মূসা আলাহিস্লাম যে জবাব দিয়েছিলেন আমাদের কাছে মনে হতে পারে বাধ্যভাবে এর মধ্যে হয়তো অহংকার প্রকাশ পেয়েছে কিন্তু আসলে কখনোই তা নয় মূসা আলাহিসাল্লাম অহংকার করে কখনোই এটা বলেননি যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তিনি হচ্ছেন আল্লাহর নবী আল্লাহর রাসুল এই ধরনের মনোভাব যেটা একজন নে ব্যক্তির সঙ্গেই থাকা মানানসই নয়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 ইউস্যাবনে নুন আলাহি ইসাল্লামকে ইউসাহ নুন তখন তিনি ছিলেন মুসা ভ সাথী খাদেম এবং তার শিষ্য বা ছাত্র তিনি মুসা সঙ্গে থাকতেন তার কাছ থেকে শিক্ষা লাভ করতেন মোসা আলাহিস্লাম যখন মৃত্যুবরণ করেন পরবর্তীতে ইউসাহ নুনকে আল্লাহ নবু উদ্যান করে সম্মানিত করেন তিনি মনী ইসালী একজন নবী মনোনীত হন মোসা এবং ইউসাহ নুন তারা উভয়ে এই চমৎকার সফরে যাত্রা শুরু করলেন এক আশ্চর্যজনক সফরে তারা সফর শুরু করলেন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 মুসা আল্লাহাম বললেন আমরা যেই স্থানে সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ লাভ করবো সেটা হচ্ছে দুইটি সমুদ্রের মিলনস্থল কোন আলেম তারা এই দুই সমুদ্রের ব্যাপারে বলেছেন যে একটি হচ্ছে লোহিত সাগর অপরটি হচ্ছে ভূমন্ত সাগর আল্লাহবা আলম আল্লাহ সব থেকে ভালো জানেন মূল বিষয় হচ্ছে হচ্ছে মুসা আলাহাম আল খিজিরের কাছ থেকে ইলম অর্জন করার ব্যাপারে এতটাই আকাঙ্ক্ষী এবং দৃঢ় ছিলেন তিনি বললেন সেই দুইটি সমুদ্রের মিলনস্থলে না পৌঁছানো পর্যন্ত যুগ যুগ ধরে আমি চলতে থাকব। আল্লাহবু আকবর ইলমের প্রতি আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত এই ঘটনা তার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত মূসা আল্লাহিস্লাম তিনি নিজে একজন সম্মানিত রাসুল একজন জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহর কাছ থেকে সরাসরি ইলম শিক্ষা করছেন ওহি লাভ করছেন অথচ পরও যখন তিনি জানতে পারলেন এমন একজন ব্যক্তির কথা যিনি এমন কিছু বিষয়ে জ্ঞান রাখেন যে বিষয়ে মূসার কোনো জ্ঞান নেই তখন মূসা আলাহিসাল্লাম সেই ব্যক্তির কাছে গিয়ে তার সাথে থেকে জ্ঞান লাভ করার জন্য আগ্রহী হলেন যারা ইলের ছাত্র তলিবুল ইল তাদের মানসিকতা এমনই হওয়া উচিত ইল অর্জনের জন্য প্রত্যকে ত্যাগ শিকার করতে হয় এবং এটা একজন তলিবুল ইলমের জন্য আর অনেক বেশি সত্য মূস আলাহিসাল্লাম নিজে জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো এরকম মানসিকতা তার মধ্যে ছিল না যে না আমি যথেষ্ট বিষয় জানি আমার প্রচুর জ্ঞান রয়েছে আর কিছু আমার দরকার নেই না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 এবং সেই সময় একটি ঘটনা ঘটল যা ছিল এই অদ্ভুত সফরের আশ্চর্যজনক সফরের সূচনা মাত্র হঠাৎ করে সেই মৃত মাছের মধ্যে নরচরা শুরু হল আল্লাহ সাহাতুল্লাহ তার মধ্যে জীবন দিয়ে দিলেন এবং সেটা হঠাৎ করে লাফিয়ে পরে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল সমস্ত ঘটনাটা ঘটল ইসা মেন্লা ইসলামের চোখের সামনে তিনি দেখলেন তার সামনেই কিভাবে মৃত মাছটি জেগে উঠলো এবং লাফিয়ে সমুদ্রে অদৃশ্য হয়ে নিজের পথ করে চলে গেল মুসা আল্লাহিস্লাম পাথরে হেলান দিয়ে ঘুমাচ্ছেন ইউসু একজন নুন তিনি এই দৃশ্য দেখলেন কিন্তু তিনি মোসা আলাহাম উভয়ে যখন তারা সামনের দিকে দুটি সমুদ্র পরস্পর মিলিত হয়েছে সফরের এই পর্যায়ে এসে মোসা আলাহ্লাম ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করলেন রাসুল্লাহ সাল্লাহ তিনি হাদিসে বলেছেন সম্পূর্ণ সফরে ওই মুহূর্তটি রাগ পর্যন্ত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 মুসা যখন বললেন ক্লান্ত হয়ে পড়েছি তখন মুসা ঘুমিয়েছিলেন এবং সেইটি সমুদ্রে তিনি বললেন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 সেই ব্যক্তি বললেন মোসা আপনি কি বনী ইসরা কি সেই মোসা বনী ইসরা অলরেডি মুসা আলাহিসাল্লাম সম্পর্কে জানতেন কাজে তিনি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করেছেন আপনি কি সেই মোসা যিনি বনী ইসরায়েলের ব্যক্তি মোসা তার পরিচয় দিলেন কম্বল ব্যক্তি তিনিও তার পরিচয় প্রকাশ করে বললেন আমি আল খিজির তার পরিচয় জানার পরে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 অথচ তার কাছে রাসুলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ অন্যতম একজন মোসা তিনি অত্যন্ত বিনার সঙ্গে বলছেন আমি আপনার কাছে থাকতে যাই আপনার কাছ থেকে ইলম শিখতে চাই খিজির তাকে বললেন আল্লাহ আমাকে এমন কিছু বিষয় শিক্ষা দিয়েছেন যে বিষয়ে আপনার জ্ঞান নেই আবার আপনাকেও আল্লাহ এমন কিছু বিষয়ে জ্ঞান দিয়েছেন যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই খুবই গুরুত্বপূর্ণ একটি উক্তি মানুষের যে জ্ঞান সেই জ্ঞানগুলোর ব্যাপারে এই বিষয়টি আমরা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 আপনার সবর হবে না ধৈর্য হবে না কারণ যে বিষয় বোঝা আপনার আয়ত্তি নেই সেই দৃশ্য দেখে আপনি সবর করবেন কেমন করে যে বিষয়ে বোঝা আপনার নেই সেটা দেখলে আপনি কিভাবে সবর করবেন আপনি জানেন না কিভাবে সবর করবেন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 কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে আপনাকে কিছু বলছি শর্ত হলো কোনো প্রশ্ন করা যাবে না যে দৃশ্য দেখতে হবে চুপ থাকতে হবে মেনে নেব কোনো তর্ক বিতর্ক কেন করা হলো এগুলো প্রশ্ন করা যাবে না মোসা শর্তে রাজি হলেন তিনি বললেন আমি রাজি তার উপরে সফর শুরু করলেন দড়িয়া পাড়ি দিয়ে অপর পাড়ায় যাওয়ার জন্য কিজির একটি নৌজান খুঁজছিলেন তারা একটি নৌকা বা নৌজান পেয়ে গেলেন এবং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 আল্লাহ মহামতাল আল্লাহ মুসলাইসলমকে জানিয়ে দিলেন যে তার থেকেও জ্ঞানী একজন ব্যক্তি হচ্ছেন কিজির অথচ সেই ব্যক্তি বলছেন আমার এবং আপনার সম্মিলিত জ্ঞান দুনিয়ার সব থেকে জ্ঞানী দুই ব্যক্তির জ্ঞানকেও যদি আমরা একত্র করি আল্লাহর জ্ঞানের বিপরীতে এটা খুবই নগন্য তথ্য যতটা এই সমুদ্রের বিশালতার বিনিময়ে তথ্য সামান্য কয়েক ফোঁটা পানি আল্লাহ মহামতাল্লার জ্ঞান এটা হচ্ছে অসীম সমুদ্রের মতো তার বিশাল এবং মানুষের জ্ঞান সেই কয়েক ফোঁটা পানির থেকেও অতি ক্ষুদ্র এবং নগণ্য এটাই ছিল মোসাল ইসলামকে দেওয়া আল খিজিরের প্রথম শিক্ষা পরবর্তীতে আল খিজির একটি অদ্ভুত কাজ করলেন যে যাহাদের বা নৌজানের মালিক তাদেরকে উপকার করলেন বিনামূল্যে দরিয়া বার করে দিলেন তিনি যখন অন্যত্র একটি কাজে ব্যস্ত খিজির তার অমনোযোগে কুরাল দিয়ে আঘাত করে সেই নৌজানের একটি পান্তন ভেঙে ফেললেন একটি কাঠ উঠিয়ে ফেললেন ফলে সেখানে একটি ছোট ত্রুটি হয়ে গেল ছিদ্র তৈরি হয়ে গেল সেখান দিয়ে পানি প্রবেশ করতে পারে তিনি ক্ষতিগ্রস্ত করলেন দেখলেন তিনি নিজের চোখে যা দেখলেন এটা বিশ্বাস করতে হচ্ছিল অতঃপর তারা যখন চলতে লাগলেন অবশেষে তারা নৌকায় আরোহণ করলেন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 শর্ত ছিল যে তিনি সফরে খিজিরের সঙ্গে থাকতে পারবেন কিন্তু তিনি বলেন তিনি প্রশ্ন করেন তিনি তার স্মরণ ছিল না তিনি ভুলে গিয়েছিলেন কথা কাজেই তিনি খিজিরকে বললেন মুসা বললেন আমাকে আমার ভুলে জন্য অপরাধী করবেন না এবং আমার কাজে উপরে কঠোরতা আরোপ করবেন না মুসা আল্লাহিসাম নিজের ভুল বুঝতে পেরে কাছে দুঃখ প্রকাশ করলেন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 তিনি অন্য যদি জানেন যে কোনো প্রশ্ন নিয়ে করতে পারবেনা কিন্তু এই বাহ্যিক অন্যায় দেখে তিনি প্রশ্ন করে বলে উঠলেন আল্লাহ বলছেন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 মুসা বললেন আপনি কিভাবে একটা হত্যা করতে সে তো কারো ক্ষতি করেনি তারপর বললেন আমি কি বলিনি আপনাকে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না এই জবাব শুনে মোসা্লাম কিছুটা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এর মধ্যে হিকমাহ রয়েছে মুসা সবর করলেন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 কিন্তু সেই সেইখানকার বাসিন্দারা তারা ছিল খুবই কৃপণ স্বভাবের তারা তাদেরকে বরণ করে নিলেন না কিছুই দিলেন না কোনো ধরনের রিসিপশন তারা করলেন না এই শহরে মোসাইমুল খির তার হাঁটছেন হঠাৎ করে খিজির দেখলেন যে একটি দেয়াল ভঙ্গুর অবস্থা যে কোনো মুহুর্তে ভেঙে পড়ে যাবে দেওয়ালটিতে অলরেডি ফাটল ধরে গেছে যে কোনো মুহুর্তে হালকা ধাক্কায় এটা ভেঙে পড়ে যাবে আল খিজির কাজে লেগে গেলেন দেওয়াল কি মেরামত করার কাজে এবং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 যখন আপনি সেটাকে গ্রহণ করার জন্য বাধ্য এখানে একটি হচ্ছে নৌকাটাকে বাঁচানো যাবে তবে বিনিময়ে নৌকা একটু ক্ষতি করতে হবে একটা তক্তা ভেঙে ফেলতে হবে নিঃসন্দেহে সেই সম্পূর্ণ নৌকা হারিয়ে ফেলা থেকে একটা তক্তা ভেঙে যাওয়া এটা তুলনামূলকভাবে কম খারাপ ছিল আল তিনি দুইটি খারাপের মধ্যে তুলনামূলকভাবে কম খারাপটিকে তিনি জানতেন আল্লাহ তাকে এই জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ কুরানি এই ঘটনা সম্পর্কে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 যদি আমাদের জন্য এমন কিছু বিষয়কে নির্ধারণ করেও রাখেন যেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে অকল্যাণকর কিন্তু প্রকৃত অর্থে তার মধ্যেই রয়েছে কল্যাণকর অথচ আমরা আমাদের কাছে কিছু বিষয় মনে হতে পারে কল্যাণকর কিন্তু আল্লা সুহামতাল্লাহ হয়তো সেগুলোর মধ্যে অকল্যাণকে রেখেছেন কাজেই বাহ্যিক ঘটনার দিকে দৃষ্টি না দিয়ে আল্লা সুবাহতাল্লাহ আমাদেরকে দিয়ে করণীয়গুলো করতে বলেছেন সেগুলোকে আমরা আমাদেরকে অনুসরণ করতে হবে এটা হচ্ছে খিজি আল্লাহ সাল্লামের ঘটনাগুলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দ্বিতীয় ঘটনা আসুন দেখা যাক কিশোর ছেলেটি হত্যা করার ব্যাপারে সেই কিশোর ছেলেটি তার পিতামাতা উভয়ে ছিল মুমিন। খিজড়ি বলছেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এই দুজনকে অর্থাৎ পিতা মাতা রক্ত সম্পর্ক রক্ষার ব্যাপারে এই সন্তানের থেকেও অনেক ভালো প্রমাণিত হবে তিনি বললেন কিজির বললেন যে ওই ছেলেটি যদি বড় হতো দেখে নিষ্প্রাব ছিল মনে হচ্ছে বড় হয়ে সে হতো একটা স্বৈরাচারী কাফের অবাধ্য কাফের যে তার পিতামাতার। যারা উভয় ছিল ইমানদার সেই ইমানদার পিতামাতার কষ্টের কারণ হতো এবং সন্তান নিজের নাফর মানি দিয়ে পিতামাতাকে বিভ্রান্ত করে দিত কাদের তিনি সেই সন্তানটিকে হত্যা করলেন এবং এটাই আল্লাহ সুমতাল্লাহ সেই পরিবারের জন্য নির্ধারণ করেছেন খিজির নিজের পক্ষ থেকে কোনো কাজ করছিলেন না যেটা আমরা এই ঘটনাগুলোর শেষের দিকে আতে পাই খিজির আল্লাহাম তিনি বলছেন যে এই সবগুলো ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি একটি অনুগ্রহ যে এই ঘটনার জ্ঞান আল্লাহ সুতল্লা খিজিরকে দিয়েছেন যার কারণে তিনি এই ঘটনাগুলো সংঘটিত করছেন আল্লা তাদেরকে আরেকটি নেক সন্তান দিবেন যে সন্তান হবে পিতা প্রতি কোমল দয়াদ্র আল্লাহর প্রতি হবে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা কায়ব জানি না ভবিষ্যৎ জানিনা কিন্তু আল্লাহ সুহান তিনি ভবিষ্যতে জানেন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 খিজির পরবর্তীতে বললেন সেই দেয়ালটা ছিল শহরের দুইজন এতিম বালকের সম্পত্তি সেই দেয়ালে নিচে ছিল একটি রক্ষিত গুপ্ত যদি সেই দেয়াল সেখানে দেয়ালে পড়ে যেত সেই গুপ্ত প্রকাশিত হয়ে পড়তো এবং যে শহরের বাসিন্দারা এত কৃপণ এবং লোভী সহাবের তারা নিঃসন্দেহে সেই গুপ্ত ধন পেলে সেটা দুই এতিম বালকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেরা আত্মসাত করতো গ্রাস করত কাজেই খিজির সেই দুই এতিম বালকের পক্ষ হয়ে দেয়াল তুলে দিলেন যেন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 খিজির ইসলাম বললেন সর্বশেষ ওই প্রাচীনের ব্যাপারে তা ছিল শহরের দুই এতিম বালকের সম্পত্তি তা নিজেই ছিল রক্ষিত গুপ্ত ভান্ডার ধন এবং ওই দুই এতিম বালকের পিতা তিনি ছিলেন একজন নেক ব্যক্তি আয়াতের সেই সংশোধটি খুবই গুরুত্বপূর্ণ খিজির বললেন ওই দুই এতিম বালকের পিতা ছিলেন একজন নেট ব্যক্তি খেয়াল করুন আমরা আগেই বলেছি খিজির আলাহিস পক্ষ থেকে কোন না বরং এই প্রত্যেকটি ঘটনার যে জ্ঞান এটা আল্লাহ সুভানতাওয়ালা খিজিরকে দিয়েছেন সেই অনুসারে খিজির আপাতদৃষ্টিতে বিপরীত ঘটনাগুলো ঘটাচ্ছেন ভালোর বিপরীতে আপাত দৃষ্টিতে খারাপ খারাপের বিপরীতগুলিতে আপাত দৃষ্টিতে ভালো এই ঘটনাগুলো খিজির সেখানে ঘটাচ্ছেন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 কোন নিশ্চয়তা নেই এই অর্থ সম্পদ হতে পারে আমার সন্তানের বিনষ্ট হয়ে যাওয়ার কারণ কাজে যদি আমরা সত্যিই চাই আল্লাহ আমাদের সন্তানকে আমাদের অবর্তমানে রক্ষা করবেন সন্তানদের ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে যাই পিতামাতাকে হতে হবে নেককার।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 আমরা যদি চাই আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করতে হবে কারণ কুরানি বলেছেন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 সব শেষে প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করার পরে তিনি বললেন ওমাফা আল আমরি এর কোনটাই আমি আমার নিজের পক্ষ থেকে করিনি এই সবগুলো ছিল তোমার মালিকের অনুগ্রহ অর্থাৎ খিজির যে নেক কাজগুলো করলেন তিনটি ঘটনাতেই ব্যাখ্যা জানার পরে প্রমাণিত হলি খিজির আলাইসাল্লাম খিজির নেক কাজ করেছেন মানুষের উপকার করেছেন কল্যাণ করেছেন কিন্তু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 সরা এবং আল খিজিরের ঘটনা রাসুল্লাহ মুখে দিতে এই ঘটনা বর্ণনা করার বলেছেন আল্লাহ মুসার উপরে রহম করুন যদি মোসা আল্লাহাম করতেন ধৈর্য ধারণ করতেন তাহলে আমরা আরো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারতাম এই অসাধারণ কাহিনীর আরো ব্যাখ্যা আমরা জানতে পারতাম অর্থাৎ আল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহাম তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি যাচ্ছিলেন মোসা আল্লাহিস্লাম যেন খিজিরের সঙ্গে আরও কিছু সময় যদি থাকতেন তাহলে আরো কিছু জ্ঞানী আরও কিছু জ্ঞান গর্ব ঘটনা বিতক্ষণতা পূর্ণ ঘটনা ক্ষিতি আল্লাহিস্লামের জীবন থেকে আরও বিস্তারিত আমরা জানতে পারতাম আসুসাল্লাইসাল্লাম সেজন্য বলছেন আল্লাহ মহাতাল্লাহ মুসার উপরে রোহন করুন যদি তিনি খবর করতেন আমরা আরও এই কাহিনী সম্পর্কে আরও বেশি জানতে পারতাম সাঈদিনা মুসা আল্লাহিস্লামের দীর্ঘ ঘটনাগুলো আলোচনা আমরা শেষ করলাম সবশেষে যে অংশটি অবশিষ্ট রয়েছে সেখানে আলোচনা করা হবে ইনশাল্লাহ মুসা আল্লাহিস্লামের একটি বিশেষ ঘটনা তার মৃত্যু এবং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 তারা যখন গোসল করতো তারা সবাই একত্রে মিলে নদীতে গোসল করতো জামাকাপড় খুলে ফেলে এবং একে অপরের সামনে লজ্জাবোধ করতো না কিন্তু মুসা আল্লাহিস তিনি একজন সম্মানিত রাসুল তার পক্ষে এই বিষয়টা চিন্তাও করা যায় না সম্মানিত লাজুক প্রকৃতির তিনি গোসল করতে যেতেন একা নদীতে এবং কেউ তাকে দেখার অনুমতি পেত না অনীশে যখন এই ধরনের মিথ্যা অপবাদ গুলো ছড়িয়ে দিল তার সম্মানহানি করতে লাগলো আল্লাহ সুতা তিনি চাইলেন তাদেরকে খণ্ডন করবেন তাদের ভুল ধারণাকে তিনি ভেঙে দিবেন যখন মুসা আলা একদিন গোসল করতে গিয়েছেন তিনি তার জামা কাপড় খুলে একটি রেখেছেন গোসল শেষে যখন মুসা আল্লাহাম সেই পাথরের দিকে তাকালেন তিনি তিনি আবিষ্কার করলেন পাথরটি তার জামা কাপড় নিয়ে চলতে শুরু করেছে ছুটছে মূসা আল্লাহিস্লাম তিনিও সেই পাথরের পিছনে দৌড়াতে লাগলেন এবং সহি বুখারিতে আল্লাহ রসুল্লাহিসাল্লাম তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন মুসা আল্লাহিস্লাম যখন পাথরের পিছনে দৌড়াচ্ছিলেন হাতে লাঠি নিয়ে মুসা আলাহাম সে পাথরকে উদ্দেশ্য করেছিলেন সেই পাথর দিয়ে মুসা আল্লাহাম সেই অবস্থাতেই তাদের সামনে দৌড়াতে লাগলেন এবং তারা অবাক হয়ে মুগ্ধ হয়ে তারা লক্ষ্য করল আল্লাহ সুমার শ্রেষ্ঠ এক সৃষ্টিকে নিখুঁত গঠনের অধিকারী এক সম্মানিত রাসুলকে যাকে আল্লাহ সুভাহতাল্লাহ সুন্দর সুঠাম গরম দিয়েছিলেন মূসা আল্লাহামের দেহার হল তারা দেখলো মোসার শরীরে কোন জামা নেই যা কিনা তার জামা নিয়ে ছুটে চলেছে এবং তারা যে সমস্ত আদিবাদে ধারণা করেছিল সেগুলো সব ভুল প্রমাণিত হল আল্লাহ সুহামতাল্লাহ মুসা দৈহিক গঠনকে তাদের সামনে উপস্থাপন করলেন তাদের মন্দ ধারণাকে দূর করে দেওয়ার জন্য মোসা আল্লাহিস্লামকে সম্মানিত করার জন্য যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেল ঘটনার নাটকীয়তা শেষ তার স্থির নিজ স্থানে দাঁড়িয়ে গেল আল্লাহর আদেশে সালামের হাতে পাথরটিকে শুরু করলেন রাসু সাল্লাম বলেন যে পাথরের উপরে দাগ পরে গিয়েছিল আল্লাহ সুবাহ কুরআ বলেছেন যারা বিশ্বাস স্থাপন করেছে। তোমরা তাদের মতো হয়েও না যারা মুসা কষ্ট দিয়েছিল তারা মুসার বিরুদ্ধে যা উত্থাপন করেছিল অভিযোগ আল্লাহ তা খণ্ডন করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ সুত্লা বলছেন কেন তিনি তা করেছেন কারণ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 এই কাজের জন্য মোসা আলাহামকে প্রচুর কষ্টসহ্য করতে হয়েছে মোসা সবসময় তাদের কল্যাণ চাইতেন ভালো চাইতেন কিন্তু তারা উল্টো মোসাকে নানা রকমের ঝামেলায় ফেলত কষ্ট প্রদান ছিল বক্র মানসিকতা সম্পন্ন একগুয়ে এবং অবাধ্য প্রকৃতির তাদেরকে সামলানো ছিল খুবই কঠিন কাজ মুসা আলাহিসাল্লাম তার জাতির লোকেদেরকে বলতেন তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো কত্তা আলামুনা রাসুল্লাহম আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রাসুল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 তার গোত্রকে তার জাতিকে তিনি সামলাচ্ছেন এরকম একটি সময়ে একদিন মূসা আল্লাহি সাল্লামের কাছে জনৈক ব্যক্তি আসলেন এবং এসে প্রশ্ন করলেন আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত একজন অপরিচিত ব্যক্তি এসে মোসা আলাহিসাল্লামের কাছে যখন প্রশ্ন করল আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মোসা আল্লাহ সাল্লাম এই ঘটনাকে খুবই অপছন্দ করলেন এবং ক্ষিপ্ত হয়ে গেলেন প্রচন্ড জোরে তার মুখে আঘাত করলেন এতটাই জোরে মোসা আলাহ্লাম সেই অপরিচিত ব্যক্তির মুখে আঘাত করলেন যে তার চোখ ছিটকে বের হয়ে আসলো সেই অপরিচিত ব্যক্তি কে ছিল সেটা ছিল মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ তিনি এসেছিলেন মানুষের আকৃতিতে মোসা আলাহি সাল্লাম স্বাভাবিকভাবেই এ কারণে তাকে চিনতে পারেননি এবং মোসাদ সাল্লাম তিনি জানেন কেন এই জাতিকে নিয়ে তিনি আজকে পথ হার অবস্থায় কারণ তারা জিহাদকে অস্বীকার করেছে যার ফলে তারা আজকে বাইতুল মাদ্রিস থেকে বহিষ্কৃত হয়ে অপমান এবং লাঞ্ছনার একটি জীবন অতিক্রম করছে মোসা মধ্যে ছিল যে তিনি এই মহান বিজয় অর্জন করবেন করবেন হয়। যখন অপরিচিত ব্যক্তি এসে বলল আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মোসা আলাহিসাল্লাম খুবই অসন্তুষ্ট হলেন রাসুল্লাহাম এই ঘটনাটিকে বুখারিতে উল্লেখ করেছেন মৃত্যু মানুষের আকৃতি নিয়ে কাছে আসার কারণে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 মুসা আল্লাহিস্ল্লাম তিনি হচ্ছেন আল্লাহ সুহাম কাছে সম্মানিত পছন্দ নিয়ে আল্লাহ তাকে ভালোবাসেন এই কারণে এই বিষয়টা যদি না তাহলে তিনি মুসা আল্লাহামের এই আচরণের কারণে তার মৃত্যুকে কষ্টকর বানিয়ে দিতেন আল্লাহ সুহাম এই ঘটনা বললেন মুসার কাছে ফেরত যাও এবং তাকে গিয়ে বলো তার হাতকে একটি সারের পেছনে রাখতে এবং তাকে বলো যে তার হাতের নিচে সারের যতগুলো লোম থাকবে ততগুলো লোমের জন্য তার একটি করে বছর যোগ করে দেওয়া হবে দীর্ঘ হায়াত তিনি লাভ করবেন মৃত্যু ফেরেস্তা মুসাল্লাহিস্লামের কাছে এসে এই প্রস্তাব রাখলো মোসা আলাহিস্লামের সামনে আয়ু বৃদ্ধি করার সুযোগ আসলো তখন তিনি মৃত্যু ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন এরপর কি হবে মৃত্যু ফেরেস্তা জবাব দিল অতঃপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে এরপর এই হায়াতো যখন শেষ হয়ে আসবে আপনি মৃত্যুবরণ করবেন তখন মোসালিস্লাম বললেন তাহলে এখনই আমার জানকে কবচ করে নাও শেখ আনোয়ার তিনি এখানে আলোচনা করে বলেছেন এটা জানা যায় না ঠিক কি কারণে মুসাআসালাম একটি কারণ এটা হতে পারে মুসা আল্লাহ সাল্লামের অন্তরে এমন কোন সুপ্ত ইচ্ছা ছিল যা তখনও পূরণ হয়নি এবং মুসা আল্লাহিস্লাম সেই আশায় বসেছিলেন যে তার জীবনে কখন সেই ইচ্ছাটি পূরণ হবে এবং সেই ইচ্ছাটি কি আমরা বলেছি সেটা ছিল পবিত্র ভূমি জেরুজালেমে প্রবেশ করা যা বিজয়ের ওয়াদা আলোসবতালা তাকে দিয়েছিলেন মোসা আল্লাহ ইসলাম তার জাতিকে নিয়ে পবিত্র ভূমি বিজয়ের অভিযানে দিতে চেয়েছিলেন সেখানে একটি ইসলামিক স্টেট ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সম্মানে সম্মানিত হতে চেয়েছেন কিন্তু মোসা বুঝতে পেরেছিলেন জেরুজালেম জয় বনিসাইলকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য তার নেই কারণ এটাই হচ্ছে আলোচমাতার ইচ্ছা এবং তার সময় ফুরিয়ে এসেছে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 যদি জীবিত অবস্থায় আমি সেখানে প্রবেশ করতে না পারি অন্তত জেরুজালের কাছে গিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি মৌসা আলাহিস্লামের ড্রিম স্বপ্ন ছিল তীব্র আকাঙ্ক্ষা ছিল তিনি একদিন জেরুজালে প্রবেশ করবেন কিন্তু বনি ইসরায়েলের অবাধ্যতার কারণে জিহাদকে অস্বীকৃতির কারণে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি তারা এমনকি জেরুজালেমের ফটক পর্যন্ত সেখানে তারা পৌঁছে গিয়েছিল মৌসা আল্লাহ সাল্লাম তাদেরকে বলেছিলেন আক্রমণ করো আমরা ঢুকে পড়ি চলো আমরা আক্রমণ করে যুদ্ধ করি কিন্তু তারা বেঁকে বসেছিল এবং বলেছিল তুমি এবং তোমার বসে থাকলাম শুধুমাত্র তোমরাই বিজয় লাভ করবে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন কিন্তু এই সমস্ত কথাগুলোর প্রতি তারা কোন গুরুত্বই প্রদান করেনি পাত্তাইনি এ কারণে আল্লাহ মোহাম্মাও মুরসাল ইসলামের মতো যোগ্য নেতা থাকা সত্ত্বেও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 পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান মোসা আলাহিস অন্য যে কোন নবী কিংবা রাসুলের থেকে তার আলোচনা আল্লাহ সুতরাহ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বিভিন্ন বিশেষণে তাকে ভূষিত করেছেন সম্মানিত মহান নির্বাচিত আল কালিম এই ধরনের উপাধি দিয়ে আল্লাহ করেছেন নিশ্চয়ই তিনি ছিলেন একজন একনিষ্ঠ খালেস মুখলেস বান্দা তিনি ছিলেন রাসুল এবং নবী রাসুল্লাহ মুসামাম সম্পর্কে বলেছেন একটি হারিসে তোমরা আমাকে মুসার থেকে উপরে উপস্থাপন করো না বুখারি এবং রয়েছে যেখানে প্রাসঙ্গিকতা থেকে আমরা সেটা হচ্ছে একজন এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে যেন ছোট না করি খাটো না করি আমরাও যেন কুফ্দের মতো বলতে না শুরু করি অমুক নবীর থেকে অমুক নবীর শ্রেষ্ঠ রাসুল্লাহাম নিঃসন্দেহে এটা আমরা জানি এবং বিশ্বাস করি ইমানের একটি অংশ তিনি হচ্ছেন মানব মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ কিন্তু এটা আলোচনা তর্ক বা বিতর্ক করার মতো কোনো বিষয় নয় এটাই হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিনয় তিনি বলেছেন আমাকে মূসার থেকে উপরে স্থান দিও না অর্থাৎ কুফ্দের মতো তাদের সঙ্গে তর্ক করতে গিয়ে যেন আমরা আল্লাহর কোনো নবী বা রাসুলকে অপরের থেকে খাটো না করি রাসুল্লাহ তিনি এই বিষয়টি পছন্দ বলেই তিনি এমনটা বলেছেন কেননা মূসা আলাহিসাল্লাম উভয়ই হচ্ছেন মুসলিম তারা প্রত্যেকে আমাদেরই নবী আমাদেরই রাসুল রাসুল্লাহ সাল্লাহাম তিনি চাননি এই ধরনের বিতর্কে আমরা জড়িত হই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 যখন মুসা আলাহিসাল্লাম আল্লাহতাল্লাহকে দেখার জন্য অনুরোধ করেছিলেন তখন প্রচন্ড একটি শখ এবং ঝাঁকুনি তিনি অনুভব করেছিলেন অচেতন হয়েছিলেন্লাহিস দ্বিতীয়বার সেই আতঙ্ক এবং শখের মধ্যে দিয়ে ফেলবেন না কারণ দুনিয়াতে একবার সেই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন এবং এটা একবার অর্জন করাই যথেষ্ট অর্থাৎ মূসা আল্লাহি কিয়ামতের দিনে সে প্রচন্ড আতঙ্ক এবং ঝাঁকুনি থেকে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 কথা বলতে গিয়ে যাকে আল্লাহ সুহাম তালা সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন মনোনীত করেছেন বাছাই করেছেন যিনি শ্রেষ্ঠ মানুষ যার চরিত্রের প্রশংসা আল্লাহ করেছেন তাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি নাকি পক্ষপাতিত্ব নিয়েছেন অন্যায় বিচার করছেন স্বাভাবিকভাবেই এই উক্তি রাসুল্লাহ সাল্লাহামের মনে খুবই কষ্ট দিয়েছে সাহাবারহম তারা বলেছেন আমরা রাসুল্লাহামের চেহারায় অসন্তুষ্টি ছাপ দেখতে পেয়েছি কিন্তু রাসুল্লাহ সাল্লাম তখন কি বলেছিলেন রাসুলাম তিনি বলেছেন রহম করুন কারণ তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি সবর করেছেন মূসালের মর্যাদা বলেছেন তিনি এর বেশি কষ্ট রাসুমেছেন কিন্তু এরপরও তিনি সবর করেছেন বনি ইসরায়েলের ইতিহাস আমরা কিছু আলোচনা করেছি যারা মূসাল্লামের সঙ্গে ছিল মূসা আলাহি সাল্লাম বহু কষ্টকর অভিজ্ঞতা এবং পরিস্থিতি অতিক্রম করেছেন আল্লাহ সুহামতাল্লাহ তার ব্যাপারে বলেছেন যখন মুসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা এই বিষয়ে জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো রাসুল মুসা বহু বিপদ কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন এর এরপরও তিনি সবর করেছেন রাসুল্লাহাম এই জন্যই বলেছেন আল্লাহ মুসার উপরে রহম করুন তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি ধৈর্য হারাহননি সবর করেছেন মুসা আলাহিসাল্সাল্লামের আরো দুইটি তাৎপর্যের ব্যাপারে রাসুলাম উল্লেখ করেছেন যার একটি আল ইসরা এবং অন্যটি আল মিরাজ সম্পর্কিত মিরাজের রাতে রাসুলাম মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যে রাত্রিকালীন সফর এটাকে বলা হয়ে থেকে আল ইসরা আর জেরুজালেম থেকে আল্লাহ মহামতাল সঙ্গে উর্দু আরোহণ করা সাক্ষাতের জন্য উর্দু আকাশে যে সফর সেটাকে বলা হয়ে থেকে মিরাজ আল ইসরার ব্যবহারে রাসুলাম তিনি বলেছেন আমি রাত্রিকালীন সফরে মৌসা এর কবরকে অতিক্রম করে গিয়েছি এবং আমি দেখেছি তার কবরে তিনি সাথ আদায়রত অবস্থায় আছেন এবং আল মিরাজ বা উর্দু আসমানের সফরের ক্ষেত্রে তিনি বলেছেন ব্যাপারে আমার সঙ্গে আসমানে হয়েছে থেকে এত উচুতে ছিলেন না একমাত্র সপ্তম আসমানে ইব্রাহিম ছাড়া মুসা আলাহিসাল্সাল্লাম ষষ্ঠ আসমানে তার উপরে শুধুমাত্র আছেন ইব্রাহিম আলাহিসাম এটাও নিঃসন্দেহে সাইদিনা মুসা আলাহিসামের একটি মর্যাদা কারণ যত উপরে আসমানে আপনি যাবেন আপনি তত বেশি আল্লাহ মোহামতাল্লাহ নৈকট্য লাভ করবেন কত কাছে থাকবেন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 আমি আশা করেছিলাম ধারণা করেছিলাম এটাই হবে আমার উম্মত এই ঘটনাটি সম্পর্কে আমরা জানি রাসুল্লাহ সাল্লাহ স্লাম তাকে এই দৃশ্যগুলো স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল দেখেন জিব্রাহীল আলাহিসাল্লাম তার ডান হাত ধরেছিলেন এবং মিকাইল আলাহি সাল্লাম তার বাম হাত ধরে তাকে নিয়ে সফর করে যাচ্ছিলেন কে আমাদের দিনের ময়দানে এই ভ্রমণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দুইজন ফেরজ জিব্রাহিল এবং মিকাইলসাল্লাম তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন এই সুবিশাল উম্মতকে দেখে এটাই কি আমার উম্মত নাসুল আসসালাম তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল তিনি যাচ্ছিলেন এই সুবিশাল উম্মত তার উম্মত কারণ এরা সংখ্যায় প্রচুর বিশাল কিন্তু ফেরজ তারা তাকে বললেন না বরং এটা হচ্ছে মুসার উম্মা বরং এটা হচ্ছে মৌসার উম্মত বনি ইসরায়েল তারা তাকে বললেন আপনি ডান দিকে তাকালেন তখন আমি ডান দিকে তাকালাম আর একটি বিরাট উম্মাকে দেখলাম যারা পুরন্ত পুরো দিগন্ত বিস্তৃত দিগন্ত জুড়ে ছিল এরপর দিবাহ অপর দিকে তাকাতে আমি অপর দিকে তাকালাম এবং দেখলাম একটি সম্পূর্ণ জুড়ে বিস্তৃত ফেরজ তেগুন বললেন এটাই হচ্ছে আপনার উম্মা আর আল্লাহ মালা এদের সঙ্গে আরো সত্তর হাজার জনকে যুক্ত করে দেবেন যাদেরকে তিনি বিনা হিসেবে কোন জিজ্ঞাসাবাদ প্রশ্ন ছাড়াই জাননাতে দাখিল করাবেন জাননাতে প্রবেশ করাবেন অর্থাৎ এই মুসলিম উম্মার মধ্যে সত্তর হাজার ব্যক্তি এমন থাকবেন যাদেরকে কোনো ধরনের প্রশ্ন এবং জিজ্ঞাসাবাদ ছাড়া সরাসরি আলাহমতাল্লাহ জানতে দাখিল করে দেবেন অথচ বাকি প্রত্যেক ব্যক্তিকে এই জিজ্ঞাসাবাদের পর্দায় অতিক্রম করতে হবে এটা এই উম্মার প্রতি আসুসাল্লাহামের উম্মতের প্রতি আলাহু মহাম্মতাল্লাহ একটি বিশেষ অনুগ্রহ এবং রহমত এবং হাদিস থেকে মুসাল্লাহ ইসলামের এই সম্মান আমরা জানতে পারলাম দ্বিতীয় বৃহত্তম উম্মা উম্মতে পরে দ্বিতীয় বৃহত্তম উম্মত এটা হবে বনি ইসরা মৌসামের উম্মত মুসাল্লাহামের আরেকটি মর্যাদা মুসা্লাম বাইতুল্লাহ করেছেন হজ করেছেন মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি উল্লেখ করেছেন হজের সময় রাসুল্লাহ সাল্লাম তিনি একটি উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন তখন তিনি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন এই উপত্যকার নাম কি উত্তরে এলো এই উপত্যকার নাম আজরাক রসুল্লাহ সাল্লাহাম বললেন যেন আমি দেখতে পাচ্ছি মোসা হজের উদ্দেশ্যে এই পাহাড় থেকে নেমে আসছেন এবং তাল বিয়াপাঠ করছেন এই কথার অর্থ মৌসা আলাহিস্লাম হজ করেছেন তিনি আল্লাহর ঘর দিয়ারত করেছেন ইউনুস ইবনে মাত্তা ইউনুস আল্লাহিসাল্লাম তিনিও হজ করেছেন অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি অন্যান্য অনেক নবীগণ তার হজ করেছেন যেমন হুইদ আলাহিসাম সাাম আল্লাহ সুমতালার অন্যান্য নবীরাও বাইতুল্লাহ হজ করেছেন ইব্রাহিমের আগে এবং পরে আল্লাহ মহামলা এই দৃশ্যগুলো রাসুল সাল্লাহামের সামনে এমন দেখিয়েছেন যেন রাসুল্লা সুস্লাম তার চোখের সামনে গুলো দেখতে পাচ্ছিলেন রাসুল্লাহলাম তিনি বললেন যেন তিনি চোখের সামনে তা দেখতে পাচ্ছেন যে মূসা হদের জন্য পাহাড় থেকে নেমে আসছেন এমনকি ইউনুস আল্লাম তাকেও তিনি একটি লাল উটে চড়ে সেই পাহাড় থেকে নেমে আসতে দেখছিলেন এগুলি হচ্ছে মূসা আলাহি সাল্লামের দেওয়া কিছু বিশেষ মর্যাদা এবং আরো বহু মর্যাদা রয়েছে যেগুলো আমরা কুরআনের বিভিন্ন আয়াত জুড়ে আমরা দেখতে পাই আলসমত কত উচ্চ মর্যাদা এবং সম্মান দান করেছেন ওসমালঈদ মুহাম্মদ ওয়াই আলহি